আমি বলতেছি যে হাদিস আসছে নবী সাল যখন টয়লেটের প্রয়োজন হইতো অনেক দূরে চলে যেতেন এটা আবুদাউদের হাদিসাম টয়লেটের প্রয়োজন হইলে তৎকালীন যুগে তো টয়লেট ছিল না আরব দেশের লোকেরা দূরে তারা লোকজন তুমি বলবি যেটাও তো বেদাতের মধ্যে বলতেছে আপনারা যে সকল হুজুরে বেদাত বেদাত কয় ওই সকল হুজুরের ধরবেন তোমার ঘরে তোমার কি বলবেন কত বড় বলছি না স্পষ্ট করে দিয়েছেন যে মানা আমরিনা যে ব্যক্তির নতুন কিছু তৈরি করে ফি আমরিনা মানে আমাদের তৈরি করে অথবা দিনের ভিতরে না আমরিনা মানে ফি দিনা আমাদের দিনের মধ্যে দিনের ভিতরে না কথাটা বুঝতে হবে একটা হলো ফি আমরিনা হল দিনের ভিতরে আমলের ভিতরে এবাদতের ভিতরে আর লি আমিনা লি এবারিনা লি রিনা মানে দিনের জন্য এবাদতের জন্য আমলের জন্য আমলের জন্য দিনের জন্য নতুন আধুনিক আপনি মসজিদ এক সময় ছিল কাঁসা আপনি বিল্ডিং করছিলেন বিল্ডিং করে ফ্যান লাগাইছেন এখন ফ্যান পরে এসি লাগাইছেন আরো কত সুন্দর সুন্দর টাইলস লাগাইছেন এগুলো কিসের জন্য এখন এসি মসজিদে জুমা পড়ি রেকাত যেহেতু এইদিকে উন্নতি হয়েছে এটা নামাজের উন্নতি হতে হবে না তাহলে ওখানে দুই রেখের জায়গায় বানাইলে সেটা বেদাত কিন্তু এটারে আপনি এসি না কিছুদিন পর তো হয়তো আরো অনেক প্রযুক্তি বাহির আপনি সেগুলা যত নতুন নতুন প্রযুক্তি আসবে এগুলা বানাইবেন বেদাতের সাথে কারণ যেমন আমরা মাদ্রাসা বানাইছি নবিসের যুগে কি এরকম আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা এগুলো ছিল না এগুলো কি জন্য বানাইছি তাহলে বেদাত হবেনা এগুলা বেদাত হবেনা এই জন্য এগুলো হলো লিধিনি না কিসের জন্য দিনের জন্য শিক্ষার জন্য এগুলার সাথে কোন সম্পর্ক নেই এই কথাটা তাদেরকে ক্লিয়ার করে দিবেন এটার অনেক ভাই এটা সম্মুখীন হয় যে বলো তুমি যে এসি মসজিদে নামাজ পড়ো আল্লাহ রসুল এসি মসজিদে নামাজ করছেন এটাও তো বেদা তারপরে তুমি নিজেও তো বেদাত মানে এটা হলো ছয় হেবো বেদা যারা বেদাতি বেদাত করতে করতে যাদের মন মগজ চিন্তা শরীর বেদাত ছাড়া কিছু বুঝে না এদের বক্তব্য হলো এটা এই কথা শুনলে আপনি বুঝবেন যে এই লোক বেদাতি এটা বেদাতে চিনার বড় আলাম বলবে যে আরেম তুমি নিজেই তো বেদাতে তুমিও তো চিলানা চোদ্দ বছর আগে